আলহামদুলিল্লাহ ওসালাম দৃশ্য এই আলোচনায় আজকের পর্বে আমরা যেই সুরাতে নাম সুরাইয়া সিন এই সুরাতে ৪৮ থেকে সাতষট্টি নম্বর আয়াত পর্যন্ত আয়াতগুলোতে আল্লাহ আখিরাতের যে বিষয়বস্তুগুলো যে দৃশ্য এবং ছবিগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন সেগুলো আমরা দেখার চেষ্টা করব এখানে তিন ধরনের দৃশ্য আমরা এই আয়গুলোতে দেখতে পাই প্রথমে আলসালা সেই তিনটি সিঙ্গাই ফুৎকার সম্পর্কে প্রথম ফুৎকার দ্বিতীয় এবং তৃতীয় সেই তিনটি ফুঁৎকার সম্পর্কে আলোচনা করেছেন কেয়ামত আকস্মিকভাবে মানুষের সামনে চলে আসবে এমন একটি অবস্থায় যখন কিনা লোকেরা তাদের দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম করতে থাকবে কেউ একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে হাটে বাজারে কাজকর্মে ব্যস্ত থাকবে এত আকস্মিকভাবে কেয়ামত সংঘটিত হয়ে যাবে লোকেদের অসহায়ত্ব তারা নিজেদের পরিবার পরিজনের কাছে না কোনো আলসু মহামাতা সিংহায় দ্বিতীয় ফুটকার করেছেন তৃতীয় ফুটকারে আলোচনা করেছেন তার ধারাবাহিকতায় লোকেদেরকে কবর থেকে উঠানো হবে তারা দৌড়িয়ে একত্রিত হতে শুরু করবে সকলকে জমায়েত করা হবে হাসরের ময়দানে এরপর দ্বিতীয় দৃশ্য আমরা দেখতে পাই আলসু মাহাতালা জান্নাতবাসীদের আসন তাদের বৈঠক তাদের মজলিসে বর্ণনা দিয়েছেন খাদ্য পানীয় এবং কত আরামায়াসে তারা থাকবে সেগুলো আলোসু ভাতা আলোচনা করেছেন এবং তৃতীয় পর্যায়ে তৃতীয় দৃশ্য এই সুরাত আলো সুমাতালা যা উপস্থাপন করেছেন সেটা হচ্ছে সেই সমস্ত অপরাধী মুজিরিমিন যাদেরকে পৃথক করা হবে এবং জাহান্নামকে উপস্থিত করা হবে সে অবস্থায় তাদের বিচারের ময়দানে যখন তারা আলোসু মাহাতালার সামনে মিথ্যা সাক্ষী দিতে শুরু করবে তাদের এবং তাদের হাত ও পা সাক্ষ্য প্রদান করতে শুরু করবে এই তিনটি দৃশ্য আমরা দেখতে পাই আল্লাহ আলোচনা করেছেন শুরুতে আমরা সেই আয়াতগুলোর তিলাওয়াত এবং সরল তরজমার দিকে যাচ্ছি ما يَنظُرُونَ إِلَّا صَيحَةً وَاقِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ فَلَا يَسْتَطِعُونَ تَوْصِيَةً وَلَا إِلَىٰ أَهْلِهِمْ يَرُجِعُونَ إِخَانِي أَلَّا سُبْحَانَ تَعَلَىٰ تِيني بولي چھن جي شئی لو كيرا تارا بولي جو دي تمرا شتو با ديهاو تاہولي بولو جي شئی وعدا شئی আল্লাহ বলছেন তারা তো শুধুমাত্র অপেক্ষায় আছে একটি মহানাদের নাদের একটি মহা ফুটকারের যা তাদেরকে আঘাত করবে এমন একটি অবস্থায় যখন তারা পারস্পরিক ঝগড়া বিবাদ বাগ বাঘবিতণ্ডায় লিপ্ত থাকবে এবং তিনি আরো বলেছেন সেই অবস্থায় তারা কোনো ওসিয়ত করে যেতেও সমর্থ হবে না এবং নিজেদের পরিবার পরিজনের কাছেও ফেরত আসতে পারবে না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 যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে তখনই তারা কবর থেকে ছুটে বের হয়ে আসতে থাকবে তাদের রবের দিকে তারা বলতে থাকবে হায় অফসোস দুর্ভোগ আমাদের জন্য কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো রহমান আল্লাহ তিনি তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসুলগণ তারা সত্য কথাই বলেছিলেন আল্লাহ মহান তারা বলছেন এটা হবে কেবলই একটি মহানাদ মহাধ্বনি এবং তখনই তাদের সকলকে উপস্থিত করা হবে আমার সম্মুখে সেই দিনের বৈশিষ্ট্য বর্ণনা করে বলছেন আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না বরং তোমরা যা করতে কেবল তারই বদলা এবং প্রতিফল প্রদান করা হবে এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতবাসীদের আনন্দ তাদের বৈঠক তাদের মজলিস আরামায়েশ ইত্যাদি বিষয়গুলোর বর্ণনা প্রদান করেছেন তিনি বলেন ইন আলহাবাল জান্নতি আলিয়ুমা ফি শুগুলিন ফাাকিহুন হুম এই দিন জান্নাতের অধিবাসীরা তারা আনন্দে মগ্ন থাকবে তারা এবং তাদের পবিত্র স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে সেখানে তাদের জন্য থাকবে সমস্ত রকমের ফলমূল এবং তাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু এবং তাদেরকে বলা হবে সালাম সালাম রাহিম সালাম শান্তি তোমাদের জন্য পরম দয়ালু রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম তোমাদের জন্য সম্ভাষণ অভিবাদন অপরদিকে পরে রায়গুলোতে আলাসমতলা অপরাধী ব্যক্তিদের করুণ অবস্থা সেই বিষয়গুলোর বর্ণনা করেছেন অপরাধী ব্যক্তিদেরকে সেই দিন বলা হবে তোমরা আজকে পৃথক হয়ে যাও হে অপরাধীরা তোমরা আজ পৃথক হয়ে যাও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 এর এরপর আলস বলছেন হে সন্তানেরা আমি কি তোমাদেরকে এই নির্দেশ প্রদান করিনি যে তোমরা শয়তানের দাসত্ব করো কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং তোমরা একমাত্র আমারই ইবাদত করো। এটাই হচ্ছে সিরাতু মুস্তাকিম বা সরল পথ তবুও কি তোমরা বুঝতে পারো নি যখন জাহান্নামকে বিচারের ময়দানে অপরাধী ব্যক্তিদের সামনে উপস্থিত করা হবে সেই দৃশ্য বর্ণনা দিয়ে আলসুবাহতালা এরপর আলোচনা করেছেন এবং তাদের যখন বিচার কার্য শুরু হবে তারা মিথ্যা সাক্ষী দিতে শুরু করবে তাদের সমস্ত গুণের কাজগুলোকে অস্বীকার করবে সেই অবস্থায় তাদের মুখে লাগিয়ে এবং তাদের হাত এবং তাদের অপরাধের সাক্ষর প্রদান করবে সেই বিষয়গুলো আলোচনা করে আল্লাহাল বলেছেন এটাই হচ্ছে সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল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 উল তালী সন্দায় উলম সাল মুইয় ফমস্তু মুো শুভ বলেছেন এটাই হচ্ছে সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল আজ তোমরা সেখানে প্রবেশ করো কারণ তোমরা একে অবিশ্বাস করে এসেছিলে অস্বীকার করেছিলে কুফুরি করেছিলে আজকের এই দিনে আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব তাদের হাত কথা বলবে আমার সাথে এবং তাদের পা তাদের চরণ সাক্ষ্য দিবে তাদের কাজগুলোর আল্লাহ তাল্লাহ আরও বলছেন আমি যদি ইচ্ছা করতাম অবশ্যই আমি তাদের চোখগুলোকে অন্ধ করে দিতে পারতাম চক্ষুগুলোকে লোভ করে দিতে পারতাম তাদের দৃষ্টিশক্তি হরণ করতে পারতাম এবং সেই অবস্থায় যদি তারা পথ চলতে চাইত তাহলে কি করে তারা দেখতে পেত এবং আমি যদি ইচ্ছা করতাম আমি অবশ্যই পরিবর্তন করে দিতে পারতাম ফলে তাহারা চলতে ফিরতেও পারত না এই আয়াতগুলোতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ শুরুর দিকে সেই সত্য অস্বীকারী কাফেরদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা আমাদের সামনে উপস্থাপন করেছেন যারা পরকাল তথা কিয়ামত এবং আখিরাতের জীবনকে অস্বীকার করে এবং বিদ্রুপের সুরে অবিশ্বাসের সুরে নানা রকমের প্রশ্ন এসে উপস্থাপন করত তারা বলতো যদি তোমরা সত্যবাদী থাকো তাহলে বলো সেই প্রতিশ্রুতি কখন পূরণ হবে কিংবা তারা জানতে চাইতো যে কিয়ামত হচ্ছে না কেন যদি তা এতই নিকটবর্তী হয়ে থাকে আল্লাহ সুতল্লা তাদের সেই আব্দার এবং অবিশ্বাসের সুরে করা সেই প্রশ্নের জবাব দিয়ে বলেছেন তারা তো বরং অপেক্ষায় রয়েছে সেই এক মহাধনী মহানাদ যা তাদেরকে আঘাত করবে এমন একটি অবস্থায় যখন তারা বাগ পারস্পরিকায় লিপ্ত থাকবে সেই অবস্থায় তারা করতেও সক্ষম হবে না নিজেদের পরিবার পরিজনের কাছেও পারবে না যে কাফেররা তারা কেয়ামতের সংগঠনকে অস্বীকার করে তারা এই বিষয়কে অসম্ভব বলে মনে করে এবং তার আখিরাতির অস্তিত্বকে অস্বীকার করে আসে অথচ এখানে দেখা যাচ্ছে তারা এসে বারবার প্রশ্ন করছে এবং বলছে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়েই থাকো তাহলে বলো সেই প্রতিশ্রুতি কেয়ামত সেটা কখন আসবে কখন পূরণ হবে তাদের এই প্রবৃত্তি সম্পর্কে অন্যত্র আলোচনা করে আল্লাহ বিহা। যারা এই বিষয়কে অবিশ্বাস করে বিশ্বাস করে না তারাই যায় এটাকে দ্রুত ঘটিয়ে দেওয়া হোক এর ত্বরিত তারা কামনা করে এরপর আল্লাহ সুবাহতোল্লাহ আরও বলেছেন আর যারা বিশ্বাস করে সেই প্রতিশ্রুতির উপরে তারা কেয়ামতকে ভয় করে এবং জানে যে সেটা সত্য রসুল্লাহ বলছেন জেনে রেখো যারা কি এমন সম্পর্কে বিতর্ক করে বিবাদ করে তারা দূরবর্তী পথভ্রষ্টতায় লিপ্ত রয়েছে রসুল্লাহ সাল্লাহ থেকে আমরা জানি কি আমাদের সেই আতঙ্কজনক মহাধ্বনি মহাশব্দ আকস্মিক ভাবে হঠাৎ করে চলে আসবে যে কিছু লোক এমন থাকবে যারা যারা নিজেদের দৈনন্দিন কাজকর্ম প্রতিদিন যে কাজগুলো করে তারা অভ্যস্ত সেগুলো করতে থাকবে কেউ হাটে বাজারে থাকবে কেউ নিজেদের গৃহস্থলী কাজে ব্যস্ত থাকবে এমনই একটি অবস্থায় আল্লাহ সুত ইসরাফিল আল্লা ইসালামকে হুকুম প্রদান করবেন সিংহায় ফুৎকার প্রদান করার জন্য তিনি সিংহায় দীর্ঘ ফুৎকার প্রদান করবেন সেই মহাধ্বনি আমাদের আতঙ্কজন শব্দ শুনে এই জমিনে যারা রয়েছে সকলেই আসমানের দিকে মাথা উত্তোলন করবে এবং এরপর মাথা নিচু করবে সকলেই সেই বিকট শব্দ শুনতে পাবে এবং এক আগুন এসে লোকেদেরকে ধাওয়া করতে থাকবে তারা করতে থাকবে সেই অবস্থায় লোকেরা সবাই এসে কেয়ামতের ময়দানে একত্রিত হবে জমায়েত হবে আল্লা সুতরা সে অবস্থা বর্ণনা করে দিয়ে বলেছেন ইল্লা তার অপেক্ষায় রয়েছে শুধুমাত্র সেই বিকট শব্দ মহাধ্বনির যা এসে তাদেরকে আঘাত করবে পাকরাও করবে এমন এক অবস্থায় যখন তারা পারস্পরিক বাগ বিতণ্ডা ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে ফালাইস্তাতিয়া তাউসিয়া সেই অবস্থায় কেউ কোনো অসিওত করে যেতে সক্ষম হবে না অর্থাৎ এতটুকু সময় কেউ পাবে না নিজেদের পরিবারের কাছে কোন উপদেশ ব্যক্তিকে প্রদান করা হবে না তারা কেউ নিজেদের পরিবারের কাছেও ফেরত সক্ষম হবে না প্রথম ফুৎকারের পর দ্বিতীয় ফুৎকার প্রদান করা হবে যার কারণে সমস্ত জীবিত সত্তা মৃত্যুবরণ করবে সেই অবস্থায় একমাত্র সত্তা যিনি থাকবেন তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং এরপর তৃতীয় ফুটকার প্রদান করা হবে সেই অবস্থায় আবারও সমস্ত মৃতদেরকে জীবিত করা হবে পুনর্জীবিত করা হবে সেই বিষয়ে আলোচনা করে আল্লাহ সুহানা বলেছেন হুম মিনাল অনুফী খুমাল যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখনই তারা কবর থেকে ছুটে দৌড়িয়ে বের হয়ে আসতে থাকবে তাদের রবের দিকে এবং তারা আফসোস করে বলতে থাকবে হায় আফসোস আমাদের জন্য দুর্ভোগ আমাদের জন্য কে আমাদেরকে আমাদের নির্দ্রস্থল থেকে উঠালো যারা ইমানদার মমিন তারা বলতে থাকবেন হাজা হা ওয়দার রহমান ওয়াসাদ এটাই তো সেই বিষয়ে যার প্রতিশ্রুতি আল্লাহ প্রদান করেছিলেন এবং তার রাসুলগণ সত্যই বলেছিলেন আল্লাহ সেটা হবে কেবলমাত্র একটি মহাধ্বনি এবং সেই অবস্থায় সবাইকে আমার সামনে সমবেত করা হবে উপস্থিত করা হবে সেই দিনের যে বৈশিষ্ট্য তার হবে না বরং তোমরা যা করতে কেবল তারই বদলা এবং প্রতিফল প্রদান করা হবে সিঙ্গায় ফুৎকারের মাধ্যমে লোকের এমন ভাবে কবর থেকে উঠে আসতে থাকবে যা সতীত্র বর্ণা দিয়ে আল বলেছেন তারা ছুটে আসতে থাকবে দৌড়িয়ে বের হয়ে আসতে থাকবে সেই দিন তারা কবর থেকে এত দ্রুত বেগে ছুটে বের হয়ে আসতে থাকবে তাদেরকে দেখে মনে হবে যেন তারা কোন লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে যেন তারা কোন লক্ষ্য প্রতি দৌড়াচ্ছে সেই অবস্থায় লোকেরা বলতে থাকবে ইয়া আমাদের জন্য কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উঠালো এর ব্যাখ্যায় তাপসির বিভিন্ন রকমের বিষয়কে উল্লেখ করা হয়েছে একটি ব্যাখ্যা হচ্ছে এই যে নিদ্রাস্থলের মাধ্যমে লোকেদের কবরের জীবনকে বোঝানো হয়েছে সিংগাই ফুটকারের মাধ্যমে কবরের জীবনের সমাপ্তি ঘটেছে এবং এখন নতুন আরেকটি পর্যায় কিয়ামতের ময়দানে লোকেদেরকে উপস্থাপন করা হচ্ছে আর কখনোই সেখান থেকে উঠানো হবে না কিন্তু যখন সিঙ্গায় ফুটকার দেওয়া হবে লোকের আতঙ্কিত অবস্থায় চতুর্দিকে ছুটতে থাকবে সেই বাস্তবতা দেখে তারা বলতে থাকবে ইয়া ওয়াইলানা মাম্বা আসানা মেমার হায় আফসোস निद्र स्थल शांति नमूना पे परी कठिन शि कमत जहां नाम के उपस्थापन करा जहां नामे तरह के निक्षेप करतीिगुलि तरद्रा तुल मना সেই অবস্থায় যারা ইমানদার ব্যক্তি তারা বলতে থাকবেন হাজা এটাই হচ্ছে সেই দিন সেই প্রতিশ্রুতি যার ওয়াদা আল্লাহ তিনি প্রদান করেছিলেন এবং তার রাসুলগণ তারা সত্যই বলেছিলেন সেই দিনের বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ তারা বলেছেন আজ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না কারো আমলের কোনো বিনিময়কে কমানো হবে না এবং প্রত্যেকের যা অপরাধ তার থেকে বেশি শাস্তিও কাউকে প্রদান করা হবে না আরামায় তাদের বৈঠক এবং মজলিশের আলোচনা করেছেন এবং সেই বিষয়ের সমাপ্তি এই সুরাত আল্লাহমতাল্লাহ করেছেন যে জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে আল্লাহমতাল্লাহ তিনি বলবেন সালাম কাউলাম রব্বির রাহিম সালাম শান্তি তোমাদের জন্য তোমাদের জন্য সম্ভাষণ তোমাদের জন্য অভিবাদন এবং এটা হচ্ছে রাহিম রবের পক্ষ থেকে এখানে পাশাপাশি দুইটি বিষয়কে আল্লাহ সুবাহন করেছেন এক দিকে জান্নাতবাসী তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবাহ বলবেন সালাম তোমাদের উপর শান্তি সালাম রবি রাহিম দিকে যারা অপরাধী তাদের জন্য সেই দিন আল্লাহ সুবহাম তাল্লাহ আদেশ করবেন তোমরা আজ পৃথক হয়ে যাও আল্লাহ সুবহাম তাল্লাহ বলবেন হে অপরাধীরা তোমরা আজকে পৃথক হয়ে যাও দুনিয়াতে ইমানদার ব্যক্তিরা যে সমস্ত নিয়ামত লাভ করে থাকে অপরাধীরা ইমানদারদের সঙ্গে একত্রেই মিলেমিশে অবস্থান করে মৌমিনদের সঙ্গে মোনাফিক এবং কাফের তারাও মিলেমিশে অবস্থান করে ফলে ইমানদারদের জন্য আলসো ভাঁতলা যে সমস্ত নিয়ামতগুলোকে দিয়ে থাকেন তার কিছু অংশ দুনিয়াতে তারাও পেয়ে থাকে কিন্তু বিচারের ময়দানে সেই সুযোগ আর থাকবে না সেই দিন আলসু মাহা অপরাধী এবং মন কতই না আতঙ্কজনক হবে সেই নির্দেশ এবং পরিস্থিতি এরপর আলসু মাহাতলা এই সুরাতে যে বিষয়গুলো উপস্থাপন করেছেন সেটা বিচারের দিনের সেই বাস্তবতাকে আমাদের সামনে উপস্থাপন করে যার প্রসঙ্গে কিছু আগে অতিরিক্ত শাস্তি কাউকেও প্রদান করা হবে না আল্লাহ সুহামতাল্লাহ দুনিয়াতে আমাদের জন্য সুযোগ রেখেছিলেন হেদায়ত রেখেছিলেন রাসুল পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন এবং বহু আয়াত এবং নিদর্শন আমাদের সামনে চতুর্দিকে উপস্থাপন করে রেখেছিলেন এরপরেও যারা সত্যকে প্রত্যাখ্যান করলো অস্বীকার করলো তারা নিজেরাই নিজেদের বিভ্রান্তির জন্য দায়ী তারা নিজেরাই শয়তানের ইবাদত করার জন্য দায়ী সেই বিষয়গুলোকে উপস্থাপন করে এই সুরাতে আল্লাহ বলছেন ও হে আদমের সন্তানেরা আমি কি তোমাদেরকে এই নির্দেশ প্রদান করিনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু আল্লা সুমদালা বলেছেন ও আনি বুধ নি তোমরা আমারই ইবাদত করো এটাই হচ্ছে সরল পথ এরপর আল্লাহ যে সমস্ত নিদর্শন মানুষের সামনে পেশ করেছেন ইতিহাসের ঘটনা সেই দৃষ্টান্ত উল্লেখ করে দলকে বিভ্রান্ত করেছিল এর কি তোমরা এই বিষয়কে বুঝতে পারো নি এবং সেই পর্যায়ে জাহান নাম কে অপরাধী ব্যক্তিদের সামনে উপস্থাপন করা হবে বিচারের ময়দানে জাহান নাম কে ফেরা ট্রেনে হিচড়ে নিয়ে আসবেন যার প্রসঙ্গে লসু মাহাত এখানে বলেছেন হা দিহি জাহান্ন এটাই হচ্ছে সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল ইসলাউ হাল ইউমা বিমা কুন্তুম আজ তোমরা সেখানে প্রবেশ করবে কারণ এটাকেই তোমরা কুফুরি করেছিলে অবিশ্বাস করেছিলে বিচারের ময়দানে যখন কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে এবং প্রত্যেকেই নিজের অসহায়ত্ব বুঝতে পারবে এবং এটাও বুঝতে পারবে যে কোনো কিছুই আল্লাহর মহান দরবারে গোপন রাখার কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে আরেকটি ভিন্ন পরিস্থিতি সৃষ্টি হবে যার বর্ণনা রাসুল্লাহ সাল্লাহ তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন তিনি বলছেন কিয়ামতের দিন একজন মৌমিনকে একজন ইমানদারকে হিসাব নিকাশের জন্য ডাকা হবে এবং সেই সময় আল্লাহ সুবাহ তার সামনে তার যে অপরাধগুলো ছিল যে গুনগুলো ছিল সেগুলোকে পেশ করবেন সেই মৌমিন ব্যক্তি সেই গুনগুলোকে স্বীকার করে নিবে এবং বলবে হে আমার রব আমি এই সমস্ত কাজ করেছি বর্ণাকারী আবু মুসা তিনি বলছেন তখন আল্লাহ সুবাহ সেই মৌমিন বান্দার গুনহকে ক্ষমা করে দেবেন এবং সেই গুনাহের কথা পৃথিবী কিংবা পৃথিবীর কোনো একটি মাখ লুকও সেটা জানতে পারবে না এরপর সেই মৌমিন বান্দার নেক আমলগুলো সৎ কাজগুলোকে প্রকাশ করা হবে এবং সেই সৎ কাজগুলোকে সমস্ত লোকেরা দেখতে পাবে এভাবে কাফের এবং মুনাফিককেও হিসাবের জন্য টাকা হবে সেই অবস্থায় তাদের গুনাহগুলোকে যখন তাদের সামনে পেশ করা হবে কাফের এবং মুনাফিক সেই গুনগুলোকে অস্বীকার করবে কাফের এবং মুনাফিক সে বলবে হে আমার রব এই আমল নামায় এমন গুনাহের কথাও লিপিবদ্ধ রয়েছে যা আমি করিনি আল্লা সুহাম তখন বলবেন হে অমুক এই এই কাজগুলো করি কাফের এবং মুনাফিক কসম খেয়ে সেগুলোকে অস্বীকার করবে অর্থাৎ তারা সেখানে আল্লাহ সুহামতালার সামনে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে মিথ্যা সাক্য প্রদান করতে শুরু করবে সেই অবস্থায় আল্লাহ সুবহামতাল্লাহ তাদের মুখে সিল মোহর লাগিয়ে দেবেন তাদের মুখকে বন্ধ করে দেবেন বর্ণনা এরপর ইয়াসিনের এই আয়াতটি তিল করেন যেখানে আলোসবা তিনি বলছেন আমি আজ তাদের মুখে মোহর লাগিয়ে দিব তাদের হাত কথা বলবে এবং তাদের কাজ সম্পর্কে তাদের পা সাক্ষ্য প্রদান করবে আল্লাহাল তিনি আরো বলেছেন আর আমি ইচ্ছা করলে আমি চাইলে তাদের চক্ষুগুলোকে লোভ করে দিতে পারতাম তাদের দৃষ্টিশক্তিকে হরণ করে নিতে পারতাম তাদেরকে অন্ধ করে দিতে পারতাম সেই অবস্থায় যদি তারা পথ চলতে চাইতো তাহলে কিভাবে তারা দেখতে পেত মানুষ আল্লাহর দরবারে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ সুহামতাল্লাহ যিনি সর্বজ্ঞানী সর্ব বিষয় সম্পর্কে যিনি জানেন তার সামনে দাঁড়িয়ে অস্বীকার করবে যে সে এই কাজগুলোকে করেনি সেই বিষয় সম্পর্কে রসুল্ল সাল্লাহিসাল্লাম একটি হাদিস আমাদের সামনে পেশ করেছেন তোমরা কি জানো আমি কেন হাসছি আমরা বললাম আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন এরপর রসুল্লাহ সাল্লাম তিনি বললেন বান্দাহ তার রবের সাথে যে কথা বলবে সেটা স্মরণ করে আমি হাসছি বান্দা বলবে হে আমার রব তুমি কি আশ্রয় দাওনি আমাকে তাহলে তো আমি আমার নিজের ব্যাপারে নিজের সাক্ষ্য ব্যতীত অন্য কারো সাক্ষ্যকে জায়েজ মনে করি না বৈধ মনে করি না তখন আল্লাহ মহামতাল বলবেন ঠিক আছে আজ তুমি নিজেই তোমার সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট এবং যথেষ্ট সম্মানিত লিপিকার বৃন্দ সেই ফেরেস্তারা বলবেন তিনি বলছেন এরপর সেই বান্দার মুখের উপরে মোহর লাগিয়ে দেওয়া হবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে হুকুম করা হবে যে তোমরা বলো তারা সেই ব্যক্তির আমল সম্পর্কে সাক্ষ্য প্রদান করতে শুরু করবে এরপর সেই বান্দাকে কথা বলার অনুমতি দেওয়া হবে তখন সেই বান্ধা আফসোস করে তার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলতে থাকবে অভিশাপ তোমাদের জন্য তোমরা দূর হয়ে যাও তোমাদেরকে রক্ষার জন্যই তো আমি ঝগড়া করছিলাম তোমাদের ধ্বংস হোক তোমাদের সর্বনাশ হোক তোমাদের পক্ষ থেকেই তো আমি প্রতিবাদ করে আসছিলাম এই বিষয় সম্পর্কে আলোচনা করে আল্লাহ সহ বলেছেন আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব তাদের হাত কথা বলবে তাদের কাজ সম্পর্কে তাদের পা সাক্ষ্য প্রদান করবে আমাদের আজকের পর্বের শেষ দিকে আমরা চলে এসেছি শেষের দিকে আরেকটি ঘটনাকে উল্লেখ করে আমাদের এই আলোচনা আমরা সমাপ্ত করছি তার সম্পর্কে একটি বর্ণনা এসেছে আনহা তিনি করে বলছেন যে রাতের সালাতে সলাতে রসুল সাল্লাম দাঁড়ালেন এবং তিনি একটি আয়াত তিলাওয়াত করেই সমস্ত রাত কাটিয়ে দিলেন সেই সলাতে রসুল্লাহ আলাই সুরা মাইদার শেষের দিকে সেই আয়াতটি তিলাত করছিলেন যেখানে আল্লাহ তিনি উল্লেখ করেছেন যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন তাহলে তো তারা আপনার দাস আপনার বান্দা আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তবে আপনি পরাক্রান্ত মহা অভিজ্ঞ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সমস্ত রাত্রি সেই একটি আয়াত করছিলেন সলাতে এবং এই আয়াতে আল্লাহ সুহাম দুইটি গুণ উল্লেখ করা হচ্ছে একটি হচ্ছে ন্যায় বিচার আরেকটি হচ্ছে ক্ষমা যদি আল্লাহ সুহাম তাল্লাহ তার কোনো বান্ধাকে শাস্তি প্রদান করেন তাহলে এটাও তিনি করতে পারেন আবার যদি আল্লাহ সুহাম তাল্লাহ কাউকে ক্ষমা করে দেন তবে তিনি সেটাও করতে সক্ষম তাহলে তার পেছনে যে হিকমা সেই সম্পর্কে আল্লাহমতাল্লাহ পূর্ণ জ্ঞানী ইন্না কনতাল আজিজুল হাকিম তবে নিশ্চয়ই আল্লাহ তিনি পরাক্রান্ত এবং মহাবিজ্ঞ এখানে এই সুরাতে আমরা দেখতে পেয়েছি আল্লাহ তিনি উল্লেখ করেছেন একদিকে জান্নাতবাসী তাদেরকে লক্ষ্য করে বলা হবে সালাম রাহিম তোমাদের প্রতি সালাম সম্ভাষণ অভিবাদন পক্ষ থেকে আরেকদিকে অপরাধীদের প্রতি আল্লাহ আল্লাহ সেই বিচারের ময়দানে বলবেন অমতাজি মন হে অপরাধীরা আজকে তোমরা পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও ইমাম আবু হানিফা রাহিমা তার সম্পর্কে একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে তিনি এই আয়াতটি সমস্ত যখন অপরাধীদেরকে উদ্দেশ্য করে বলা হবে যে তোমরা পৃথক হয়ে যাও সেটি বিচারের দিনের আরেক ধরনের দৃশ্যকে আমাদের সামনে উপস্থাপন করে দুনিয়াতে বান্দারা এবং পাপি বান্দারা সবাই মিলেমিশে একত্রেই আল্লাহ সুবাহ নিয়ামত গুলোকে উপভোগ করে যাচ্ছে কিন্তু এই সুযোগ বিচারের ময়দানে আর থাকবে না তখন শুধুমাত্র সেই মুহূর্ত কতই না আতঙ্কজনক এবং ভীতিকর হবে যখন অপরাধীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবাহ হুকুম প্রদান করবেন হে অপরাধীরা তোমরা আজ পৃথক হয়ে যাও وامتاز اليوم ايها المجرمون شب শেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিচারের ময়দানের সমস্ত ভয়ভীতি এবং পেরেশানি থেকে আমাদের সবাইকে হেফাযত করেন এবং জান্নাতুল ফিরদাউসে আমাদেরকে दाखिल করেন আল্লাহুমা আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা